জামা এই কিতাবটি একটা অংশ নিয়ে তিনি বলেছিলেন আমরা নবী এবং মালাইকে ইমান রাখি নবীর ইমানের বিষয়টি আমরা গত কয়েকটি ভাবে আলোচনা করেছি আমরা বলেছিলাম যে আল্লাহ তালা কোরআনে কেমে এবং রাসুল্লাহম তার হাদিসে নাম উল্লেখ করেছেন এবং সেটা আমরা বিভিন্ন একজন হচ্ছেন দুলকার নাইন দুলকার সম্পর্কে আল্লাহ বলেছেন কুলনা ইয়ুল সুরা কাহাফের মধ্যে আল্লাহ বলছেন আমরা বললাম ইহে দুলকার হয় তুমি আজাব দিবে অথবা তুমি তাদের সব ভালো ব্যবহার করবে অর্থাৎ যখন জোর কার গেলেন এমনদের এমন এক জায়গাতে যেখানে যার পরে আর কোনো কিছু নেমা রেবাসম সূর্য ডুবে যাচ্ছে যেখানে অর্থাৎ সূর্য ডুবার জায়গা সূর্য কোথায় ডুবে অর্থাৎ যেখানে যেখানে গিয়ে ডাঙ্গা শেষ হয়ে গেছে এবং যেখানে সূর্য ডুবার জায়গায় দেখা যাচ্ছে যে ডাঙ্গা শেষ এখন পানির ব্যবস্থাপনা শুরু হয়েছে সেখানে সাগর চলে আসছে এবং তিনি ডাঙ্গাতে সেখানে দাঁড়িয়ে দেখলেন যে সূর্য ডুবে যাচ্ছে অর্থাৎ সূর্য পানির ওপারে চলে যাচ্ছে দেখা যাচ্ছে মনে হয় সাগর ডুবে যাচ্ছে তিনি সেটা মনে করেছেন বাস্তবে সাগরে কোনো কিছু ডুবে না অর্থাৎ তিনি মনে করেছেন যে মনে হয় যেন সূর্য ডুবে যাচ্ছে তার ধারণা সেটা এ অবস্থায় তিনি সেখানে এক জাতিকে ফেরেন এই জানিয়ে দেওয়ার কে আসলে কোন নব হিসেবে জানিয়ে দিয়েছেন না কোন আরেক নবীর মাধ্যমে জুলকার জানিয়ে দিয়েছেন নাকি তার মধ্যে আল্লাহ তাল্লাহ কোন রকমের কারো মাধ্যমে সংবাদ দিয়েছেন আল্লাহ কারোর কাছে ওরি পাঠাইলেই বা কোনো বাণী পাঠালেই তিনি নবী হবেন বা রাসুল হবেন এটা কিন্তু আবশ্যক নয় কারণ আল্লাহ তালা মুসা আলাইসলামের মা কাছে ওই পাঠিয়ে বলেছিলেন যে তুমি দুধ পান করাও তোমার সন্তানকে আহ তুমি ভয় পেও না তারপর তুমি তাকে নদীতে ছেড়ে দাও সে আমি তাকে তোমার কাছে ফেরত দিব এই যে তিনি খবর পাঠিয়েছেন অনুরূপভাবে আল্লাহ আহ্বারব্য না হলে তিনি আল্লাহ না হল অর্থাৎ আল্লাহ তালা অর্ি পাঠিয়েছেন এই অর্িগুলোর অর্থ হচ্ছে গোপনে জানিয়ে দেয়া গোপনে কোনো বিষয়ে তাদেরকে সংবাদ দেওয়া এবং তাদেরকে কোন রকম দিক নির্দেশনা দেওয়া এটা হতে পারে এবং সেটা কোনো মাধ্যমে হতে পারে কোনো ফেরেস্তার মাধ্যমে হতে পারে কোনো লোক মাধ্যমে হতে পারে এই সবই হতে পারে সেই জন্য জোলকার কাছে যেহেতু আল্লাহতলা বলছেন যে তিনি বলেছেন জোলকার্নাইন এটা করতে ওটা করতে এর মাধ্যমে অনেকে হয়তো মনে করে থাকতে পারেন জোলকারাইন যেহেতু আল্লাহ তালা থেকে অহিপ্রাপ্ত হয়েছেন বাণী প্রাপ্ত হয়েছেন হয়তো তিনি নবী হবেন বা রাসুল হবেন কিন্তু এভাবে নবী রাসুল হওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোন দলিল আমাদের কাছে আসেনি শুধু একটি বাণীর উল্লেখ করে আমরা তাকে নবী বলতে পারি না বা রাসুল বলতে পারি না এটা হচ্ছে বিশুদ্ধ মত তাই স্পষ্টভাবে আমরা বলতে পারি যে জুলকার ছিলেন এবং রস উল্লা হাদিস প্রমাণিত যারা বড় ধরনের করায়ত্ত করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে তিনি আল্লাহ প্রিয় বান্দাদের একজন ছিলেন তিনি এবং কেউ কেউ তাকে এবং আলেকজান্ডারকে এক করে ফেলেন এর আলেকজান্ডার বা ম্যাকিয়ার আলেকজান্ডারের সাথে এক করে দেখার কোন সুযোগ নাই বা আলেকজান্ডার তা তিনি এবং জুল অনেক পার্থক্য রয়েছে আলেকজান্ডার ইমানদার ছিল এরা কাভের ছিল কিন্তু জুলকার ইমানদার ছিলেন এবং তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক দেড় জয় করেছেন আলেকজান্ডার মতো মানুষ রক্ত রক্ত রক্তভিপাশু হয়ে বা রাজ্য বিস্তারের নিয়ন্ত্রী তিনি সে সেটা করেননি আল্লাহ নির্দেশ বাস্তবায়নের জন্য তিনি তার কাজ করেছেন কিন্তু তিনি নবী ছিলেন বলে আমাদের কাছে সুস্পষ্ট কোন যদিও কোনো সাহাবি থেকে তার নব্বোতের কথাটি বর্ণিত হয়েছে কিন্তু অন্যান্য সাহাবিজ তা অস্বীকার করেছেন অর্থাৎ সুস্পষ্টভাবে তার নব্বোতের ব্যাপারে কোনো দলিল আমাদের কাছে নেই দ্বিতীয় যার ব্যাপারে কোরআন একিমি উল্লেখ এসেছে অথচ তিনি নবী ছিলেন কিনা সে ব্যাপারে কোন স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না তিনি হচ্ছেন তুব্বার কোরআনকারিম আল্লাহ আল্লাহ বলছেন আহম খাই তারা কি উত্তম নাকি তুব্বার জাতি উত্তম অর্থাৎ কোরাইশ কি উত্তম নাকি তুবা জাতি উত্তম আল্লাহ একটা দুইটার মধ্যে একটা দুইটার এই দুই জাতির মধ্যে তুলনামূলক আলোচনা করেছেন ইমান এনেছিল অন্যা যেহেতু ইমরান আনে নি তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে ইন্ম কানু মুজিরিমিন তারা ছিল অপরাধী সুরা দ ওখানী সম্ভবেন অন্য আল্লাহ তালা বলেছেন কেদাবাদ قبلهم قوم, وثمود وعاد وآ قوم قبلهم قوم نوح و أصحاب الرسل و وفرعون و عاد و فراون و إخوان الوط و أصحاب الأيكة و قوم التبعين كلهم قده و رسوله فحق قوعيد سورة قافر بارتك 4 نمبره تعلق الله تعالى قبلهم قوم نوح و قرائش در آجه متر و قرسل و نوهر جاتي أصحاب الرسل رسل شامبرده و ثمود سمود جاتي و عاد شامبرده و فراون و فراون و إخوان এবং লুতের ভাইরা লুতের ভাইরা এই জন্য বলা হয়েছে কারণ লুত আল্লাহ ইসলাম তাদের মধ্য থেকে লোক ছিলেন না বাইরের লোক ছিলেন তিনি সেখানে এসে বর্ষ স্থাপন করেছেন তাদের বংশ ছিলেন বলা হয়েছে আসহাবুল আইকা এবং আইকাবাসীরা অর্থাৎ যারা ঘন সন্নিবিষ্ট গাছপালা বিশিষ্ট এলাকার লোক তারা এদেরকে বলা হয় আসহাবুল আইকা এরা সরাইব আলাহ ইসলামের জাতি অনেকেই বলেছেন তাদেরকে দিতে তারাই হচ্ছে সরাইব আলাহ ইসলামের জাতি ওয়া কম ও তুব্বাইন তারপরে আল্লাহ বলছেন এবং তুব্বার জাতি আল্লাহ তাদের উপরে তার ধমকিকে যথাসভাবে বাস্তবায়ন করেছেন তার শাস্তি বাস্তবায়ন করেছেন এই যে আল্লাহ তালা দুই আয়াতে তুব্বার কথা উল্লেখ করলেন তুব্বা কি আসলে নবী ছিলেন কি না বরং নবী থাকার বিষয়টি স্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই কিন্তু কোরআনে করিম আল্লাহ করেছেন এই জন্য যুগের কিছু আগ পর্যন্ত রাজা বাদশাহকে বলা হতো তাবা অর্থাৎ তুব্বার বহু হিসেবে তাবা বলা হতো যারা এই পথে চলত এদেরকে কোন বর্ণায় দেখা যায় যে রসুল্লাহ সাল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল মা আদিরি রসোল্লা জিজ্ঞাসা করা হয়েছে তুব্বাকে থেকে এসেছে তিনি বলেছেন তুবা নিনা ও মা আদরি জনিয়ান আমি জানি না জল কর্নাইন নিলেন কিনা হাকেম বাই হাকি হাদিসটি বর্ণনা করেছেন বলেন যে এখানে আমাদেরকে চুপ থাকতে হবে তুব্বা এবং সাব্যস্ত করা যাবে না চুপ থাকাই ছিল তবে তারা নিঃসন্দেহে তুব্বা ভালো লোক ছিলেন আর জুলকার আল্লাহর এক বান্দা ছিলেন এবং তিনি একজন রাজা ছিলেন তিনি ভালো লোক ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আরেকজনের কথা আল্লাহ করেছেন কিন্তু রসুল্লাহ আসলাম হাদিসে তার নাম এসেছে তিনি হচ্ছেন খাদির আলহসালাম খাদির শব্দের অর্থ হচ্ছে সবুজ সবুজ কেউ কেউ বলেন তার রং সবুজ ছিল কেউ কেউ বলেন তার যেখানে তিনি বসতেন সেই জায়গা সবুজ রঙে सबुज रंग एस अर्थात प्राण बंत होते जानी की नाम तरह नाम खेर एर सम्पर्कें विभिन्न रकम हादिस कुरने करीम आल्लापर्मा ता उल्लेख कर ले जन मुसा अल्लास्लसलम केम जिज्ञासा करल पृथ्वी बुके সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে তখন মুসাই আল্লাহাম বলে বসলেন তার চেয়েও জ্ঞানী ব্যক্তি রয়ে গেছে তুমি তার সাথে দেখা করো তখন মুসাই আলাহাল্লাম বললেন তার সাথীকে বললেন লাহু হাত্তা আবলু গা জায় আল বাহিনা আল্লাহ তালকে মুসাই আলাহিসাম বললেন যে কোথায় ভাবো সে দেখা তখন আল্লাতালা বলে দিলেন মাজমাইল বাহারাইন সমু দুই সমুদ্রে যেখানে মিলনস্থল সেখানে যাও সেখানে তুমি তাকে পাবে তার সাথে নিয়ে তিনি বিনিয়া হলেন রওয়ানা হওয়ার পরে তিনি এমন এক জায়গায় আসলেন তার ঘুম পাইল সেখানে ঘুমিয়ে গেলেন নাস্তা করলেন সেখানে তিনি নাস্তা করার পরে সেখান থেকে মাস তাকে পথ দেখিয়ে নিয়ে এগুলো লম্বা কাহিনী আমরা সেটা আলোচনা করতে চাই না কোরআনকারী আল্লাহ তালা বিস্তারিত উল্লেখ করেছেন সেখানে তিনি দেখালেন যে এক লোককে তিনি ফেলেন যে লোকটি আমরা হাদিসের ভাষ্য অনুসারে যাকে আমরা খাদির হিসেবে জানি এই খাদির মুসাআলা সালাতামের সাথী হয়েছিলেন তিনি সেখানে এমন এমন কাজ করেছেন যে কাজগুলি কোনো নবী আসুল ছাড়া কারো পক্ষে করা সম্ভব হয় না অর্থাৎ তিনি আল্লাহ নির্দেশ মোতাবেক निर्देश मोताल पड़े जा दे सोजा कर दिले तरह उमा फू एंडरी सबाई करी नहीं सब ही रब निर्देश मोताब पालन कर रब निर्देश সরাসরি তাকে নবী হিসেবে কোথাও স্পষ্ট উল্লেখ করা হয়নি কিন্তু রবের নির্দেশ আসার কথা বোঝা যাচ্ছে যে খদির আলাহাম নবী ছিলেন আর নবী ছাড়া অন্য কারো কাছে আল্লাহ তুসা আলাহামকে পাঠাবেন এটা কল্পনা করা যায় না সুতরাং আমরা মনে করি যে অবশ্যই অবশ্যই খদির আলাহিসাম একজন নবী ছিলেন এবং তার নবী হওয়াটা হওয়াটাই সবচেয়ে বিশুদ্ধ দলিল কারণ এই এত বড় কাজ নবী ব্যতীত আর কারো দ্বারা কখনো হওয়া সম্ভব না যার হিসাব হবে না কোন রকমের তার লোক হত্যার কারণে তার হিসাব নেওয়া হবে না অথবা তার জবাব দিয়ে করতে হবে না এটা নবী ছাড়া স্পষ্টভাবে তাদেরকে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহিনে আসলে তিনি সেটা করতে কখনো অগ্রণী হবেন না এটা আমরা বিশ্বাস করি সুতরাং বোঝা গেল যে খদির একজন নবী ছিলেন তাহলে যাদের কথা করান এবং শুনলে এসেছে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে তাদের মধ্যে কারা নবী ছিলেন আর কারো নবী ছিলেন না আলোচনা আমরা করেছি এবং সর্বশেষ আমরা বললাম যে খদির আলাইস্লাম আসলে একজন নবী ছিলেন তবে चायी जी जी जीवन पे जतियों कथा बोला जाए नहीं कारण प्रमाण नहीं क्या आई क्यों आल्ला चिरस्थायी जीवन दिए आल्लाकारिंग ओमा जालना তারাও তো মরতে হবে ইন্না কামাই ইন্না হুমাই তুন আপনিও মারা যাবেন তারাও মারা যাবে সুতরাং খাদ আলাহ সালাতাম অবশ্যই অবশ্যই মারা গেছেন তিনি ছিলেন শুধুমাত্র শুধুমাত্র শুধুমাত্র মুসা আলাহ সাল্লা সময় পর্যন্ত তিনি ছিলেন তারপরে ঈসা আলাহিস্লাম হতে শুরু করে মোহাম্মদুরসাল্লাহ সাল্লাহসাল্লামের সময় তিনি কখনো তা আর দুনিয়াতে থাকেননি থাকলে তাকে অবশ্যই তার ভাইদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হতো আমাদের নবী মাহমুদুরসোল্লাহ সাল্লা বদরুযুদ্ধে যখন বলেছিলেন যে আল্লাহ এই জাতি এই গোষ্ঠী যদি ধ্বংস হয়ে যা আপনার নাম নেওয়ার মতো কেউ আর থাকবে না অর্থাৎ বদরযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল এই সাহাবিরা যদি মারা যায় আপনার নাম নেওয়ার মতো কেউ আর থাকবে না অর্থাৎ এই জমিনের বুকে যদি তখন যদি তখন খেজিল আল্লাহ সাল্লাম জীবিত থাকতেন তা আল্লাহ রসুল সাল্লা সেটা বলতেন না অর্থাৎ তিনি জীবিত ছিলেন না আর থাকলে অবশ্যই তাকে উপস্থিত হতে হতো কারণ রসুল্লাহ সাল্লা ইসলামান হাদিসে বলেছেন যদি মূসা জীবিত থাকত তাহলে আমার অনুসরণ ব্যতীত তার গর্তান্তর ছিল না जदि खुदिर जीवित थकतो खुदिर जीवित थकत रसूल अवश्य रसुलरबार हाजिर होते हतोधर शाहबादे कारज हत यह मन करी ए विश्वास करी खिदुर मारा गेस अनेक मानुष के विभ्रांत कर खिजी एस खिजिर सबुज देखे क्यों विभिन्न रकम खिजिरथ मन करते बात चल रुमति आरोप খেরোসুল্লা সাল্লাম রসোল্লাহ্লামের শরীয়ত ছাড়া অন্য কারো শরীয়ত মোতাবেক চলার অনুমতি আছে যেভাবে খিজিরের মুসা আল্লাহ ইসলামের শরীয়ত বইতে চলার অনুমতি আছে এরকম যারা মনে করে তারা সম্পূর্ণরূপে পদ্যস্ততায় রয়েছে এবং তারা ইমান থেকে বেরিয়ে যাবে এরকম সম্পূর্ণরূপে কাফের হয়ে যাবে এই যারা মনে করে যে রসোল্লাহ সাল্লাস্লামের শরীয়তের বাইরে অন্য কারো থেকে অন্য কোনো পদ্ধতিতে দিন পাওয়ার বা দিনের ফর চলার কোনো রকমের সুযোগ আছে তারা ইমান থেকে বের হয়ে যাবে এই খির আলাইসালাম নবী ছিলেন কিন্তু তিনি অবশ্যই মরে গেছেন তিনি বর্তমানে জীবিত নয় এটা হলো বিশুদ্ধ মত এখানে আরেকটি জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে এবং যাদের সংখ্যা আমরা আল্লাহ কুরআ কারিমসিরা বলেছেন তাদের অনেকের কথা আমরা উল্লেখ করেছি অনেক কথা উল্লেখ করেনি এদের প্রত্যেকের উপরে ইমান কিন্তু আমাদেরকে আনতে হবে এদের প্রত্যেকে ইমান আনতে হবে কারো উপর ইমান এনে আমরা এটা বলতে পারি না যে একজনের উপর যদি কেউ ইমান না আনে সবাই ফিরিমি আনলে কিন্তু একজনের ফিরিমা আনেনি সে কিন্তু কাঁফের তারা অস্বীকারী কারণ তারা মহাম্মিমানি এটাই হচ্ছে আল্লাহ তাল ভাষ্য তিনি বলেছেন কোরআনে করিমে কাদ্যাবাদ নুহের জাতি তারা রাসুলদের উপরে রাসুলদের উপর মিথ্যারোপ রাসুলদেরকে স্বীকার করেছেন আবার অন্য আয় আল্লাহ তালা বলছেন কাদ্দাবাদ আদমিন আদ জাতি রাসুলদের অস্বীকার করেছেন অন্য আল্লাহ বলছেন জাতি রাসুলদের অস্বীকার করেছেন অনুরূপ সোয়া সোহারা ষাট নম্বর আয়তালা বলছেন কাদ্যাবাদ কৌমুত নীলমুর সালীন লুত জাতীয় রাসুলদেরকে অস্বীকার করেছেন অথচ আমরা জানি যে প্রত্যেক নবীতে একজনকে রাসুল পাঠানো হতো তাহলে সমস্ত রাসুলদের কিভাবে অস্বীকার করেন। अस्वीकार अस्वीकार कर प्रत्येक अस्वीकार प्रत्येक पक्ष हलाम्ला प्रत्येक छो जेहतु एकजन के अस्वीकार कर अर्थ हम प्रत्येक अस्वीकार कराई दुनिया एक दाबी नहीं आसे प्रत्येके एक दाबी मुख्य जत जन अस्वीर करा प्रत्येके अस्वीकार कर दुनिया बुके যত রাসুল এসেছেন তাদের একজনকে যদি কেউ অস্বীকার করে তারা প্রত্যেককে অস্বীকার করেছে প্রত্যেকের উপর মিথ্যারোপ করেছে এবং প্রত্যেককে তারা গ্রহণ করতে অস্বীকার করেছে এবং প্রত্যেককে তারা মানেনি এজন্য কোরআনকারী আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন কেউ যদি এরকম কাজ করে একজনকে মানিয়ে একজনকে মারেনা বলে তারা সত্যিকার অর্থে কাহের আল্লাহ তালা বলেছেন ইন্দিন যারা আল্লা করে এবং তারা মনে করে আল্লাহ করবে ইমান আনবে না আল্লাহ তাদের সম্পর্কে বলেন তারা চায় আয়ুজুবাই নাজা এর মাঝখানে একটা পথ অবলম্বন করতে আল্লাহ আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন হাকা বাস্তবে তারা কাফের সঠিক কাফের তারাই অর্থাৎ যাদের হচ্ছে সত্যিকার কাফের কোরআন কারিমা আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন قولوا آمنا بالله وما انزل الينا وما انزل الى ابراهيم واسماعيل وموسى وعيسى و يعقوب واسماعيل الاس... اس... اس... وموسى اسماعيل واسحاق يعقوب واسبات ماؤوتى موسى وعيسى وماوتى النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون هنا বলাছে لا منهم যাদের মধ্যে আমরা কোন ঈমানের ক্ষেত্রে পার্থক্য করি না আল্লাহ তাআলা এদের সম্পর্কে যিন বলেছেন যখন এদের فقد اهتدوا যেভাবে ঈমান এনেছো এইভাবে প্রত্যেক রূপে तादा, तादा फी कम्लासम आलिम आल्लाई तथे धमकी दिए जहा शे माने माने सूतरा प्रत्येक आनते हैं नबी रसुलमानबी रसुलर हो जा ইমান রাখতে হবে যে আমরা প্রত্যেক নবীর ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আরো আলোচনা করব তখন আপনার সুস্থ থাকুন ও আখর আহামাহ আলম আসসালাম